মুবারকায়মীল সুলতানিকফলসী নবীনসালক আমরা হাদিস শরীর থেকে শুনে আসছি সহি বোখারের থেকে আজকে যে হাদিসটা আমরা শুনব সেটা হচ্ছে আমাদের আল্লাহ তালার সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করার স্বার্থেই একই সিলসিলায় হাদিফ রাকায়েকের সঙ্গেই মিল রাখা একটা হাদিস আবু হরাই আলাদ আনহু বর্ণনা করেন কাল সাল আলহাসাল্লাম সব আতুনঈদুল্লাহ ইয়উমাল ইল্লাহ সাত ধরনের লোক আল্লাহ তালা তাদেরকে আরশের সে দান করবেন যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো সায়া থাকবে না তার মধ্যে প্রথম হচ্ছে আল ইমামুল আদেল ন্যায় বিচারক ইমাম ও সাহাবুফিয়া ইবাদাতে রবে ওই যুবক যে আল্লাহ আল্লাহতালার ইবাদতে তার যৌবন কাল অতিক্রম করেছে তিন নম্বর হচ্ছে ওরাজুল কালবুহম আল্লা কুন সাজেদ ওই লোকটি যার অন্তর মসজিদের সঙ্গে লটকানো ছিল একদম বাধা ছিল চার নম্বর হচ্ছে ও রাজুল্লাবা ফিল্লাহ ইশতেমা আলাইহী ও তাফারক আলাইহ দুইজন মানুষ তারা আল্লাহর উদ্দেশ্যে একসঙ্গে একত্রিত হয়েছে আবার সে অবস্থাতেই তারা দুইজন দুই দিকে চলে গিয়েছে তারপরে পাঁচ নম্বর হচ্ছে রাজুল তলা বাতু ইমর ইমান জামাল ফকাল ইন্নি আহাফুল্লাহ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 যে লোক এমনভাবে দান খায়রাত এবং সদাক্ষা করল যে তার বাম হাতেও জানে না ডান হাতে কি পরিমাণ খরচ সে করলো আল্লাহ রাস্তায় সাত নম্বর হচ্ছে রাজল জাকার আল্লাহ আইন একা একা নিরিবিলি একটি লোক যখন আল্লাহ তালার কথা মনে হলো তখন তার চোখ দিয়ে দরদর করে পানি পড়তে থাকলো এই হাদিস নিশ্চয়ই আপনারা অনেকবার শুনেছেন বা পড়েছেন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 নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন হুকুম দিচ্ছেন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 তাহলে কবিরা গুণা হয়ে যাবে আল্লাহ পাকড়াও হয়ে যাবে আল্লাহালই নম্বর আয়তে আল্লাহ তালাশাত নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদেরকে হুকুম দিচ্ছেন আদল জাস্টিস কায়ম করার জন্য আদল ইনসাফ ন্যায় বল বলে আর মানুষের প্রতি এসান করা আরেকজনের যায় উপকার করা ক্ষতি না করা হেভার করা বা ইতা ঈদুল আর আত্মীয় স্বজনের প্রতি যদ্দুল যায় ভালো ব্যবহার করা তাদেরকে সাহায্য করা সহানুভূতি দেখানো ওয়ান হানিল ফাহসা এই অনুমুনকারী ওল বাগি আর তিনি যেটা নিষেধ করেন সেগুলো হচ্ছে ফাহসা কাজ মুনকার কাজ অন্যায় কাজ এবং সীমালঙ্ঘন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 ইনসাফ কা কয়েম না করলে ফর সরক তারা দায়ী হয়ে যাবেন হাদির শরীফে ইনসাফের কি গুরুত্ব এসেছে নবী করিম সাল্লুসান একটু হাজির শরীফ সাদ করেন ইদা হাকাম তুমফা আদেলু ও কাতাল তুম্ফা আসছেন তোমরা যখন কোনো ফায়সালা করা ইনসাফের ভিত্তিতে করো এবং যখন কাউকে হত্যা করো তারপরে শাস্তি মৃত্যুদণ্ড শাস্তির কায়েম করো তাহলে সেখানে তোমরা একটু ভালো তরিকায় কম কষ্ট দিয়ে করো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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহাল আলিহাসাল্লাম এর সন্ন্যতে অভ্যাসিত পথ ও পদ্ধতি জানতে তাই দেখুন হিসটিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শ সন্ন্যাস সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন পরিচর্যা ছাড়া কোনো জিনিসই তার সৌন্দর্যতা টিকে রাখতে পারে না ঠিক তেমনই ও আমলের পরিচর্যা ছাড়া একজন মমিনো তার লক্ষ্য উদ্দেশে পুজতে পারে নাহনের দর্শে আমার সাথে থাকুন দেখুন রিয়াজুসলে আজ সন্ধ্যা ছটায় পুনঃ সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে পিস বাংলায়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 ইন্দল মুখস্ত আলাম নূর যারা ইনসাফ কায়েম করে এই লোকগুলো একটা নুরের মেম্বারের উপরে থাকবেন কেয়ামতের দিন সেই নূরের যে মেম্বার আসন বানিয়ে দেয়া হবে তাদের জন্য সেটা হচ্ছে আল্লাহ তালার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 তাদের শাসন কার্য পরিচালনায় আর তাদের পরিবারের মধ্যে হোক অথবা যে কোনো দায়িত্ব পালনে হোক যার প্রতি যে দায়িত্ব আছে ছোট শাসক হোক বড় শাসক ছোট ছোটো অফিসার হোক রাষ্ট্রের বড় কর্ণধার হোক ছোটো বিচারপতি হোক বড় বিচারপতি হোক গ্রাম্য সালিশ হোক কি একজন মুরব্বীকে ডেকে নিয়ে গেল পিতা সন্তানদের মধ্যে বিচার করতে হচ্ছে বসে সকল জায়গায় ইনসাফ কায়েম করতে হবে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 তিনি আমাকে একটা বিশেষ দান করলেন একটা বিশেষ জিনিস তারপরে ফাঁকা আমার মা যিনি স্ত্রী ছিলেন তিনি বললেন তিনি তার স্বামীকে বললেন আপনি এই ছেলেকে মহাব্বত করেন আমার প্যাটের সন্তানকে বললেন তাকে একটা গিফট দিয়েছেন বড় ধরনের একটা কিছু দান করেছেন তার জন্য খাস করে কিন্তু আমি ততক্ষণ পর্যন্ত হ্যাপি হব না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 সাক্ষী রেখে এই দানটা আমি কনফার্ম করার জন্য তাহলে ওনার একটু একমিনান হবে তিনি আমাকে জিজ্ঞেস করলেন এরাওয়ালা দেখে মিছিল হা হাদা। যে তোমার যত সন্তান আসে অন্যান্য স্ত্রীদের প্রার্থীকে আসা সবাইকে কি তুমি এরকম একটা করে দান করেছ কল আল্লাহ তিনি বললেন না তা তো করিনি কলা আল্লাহকে ভয় করো আর তোমাদের সন্তানদের মধ্যে ইনসাফ কায়েম করা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 এইখানে হস্তেক্ষেপ করে একজনকে বেশি একজনকে কম জায়েজ নাই। অন্য হাদিস এসেছে লা অলরেডি পিতার মৃত্যুর পরে একটা অংশ পাবে তার জন্য আলাদা করে কোন অসিয়ত করার দরকার নেই জায়েজ নেই আরেক হাদিস এসেছে একজন মানুষ সত্তর বৎসর কোন কোন রেওয়ায়তে ষাট বছর আল্লাহ তালার ইবাদত করে খুব নেককার মানুষ মৃত্যুর আগে খামাখা উল্টাপাল্টা কিছু করে অসিগতের মধ্যে গন্ডগোল করে যায় কাউকে কিছু উল্টাপাল্টা বেশি দিয়ে যায় কাউকে কম দিয়ে যায় কাউকে ঠকিয়ে দিয়ে যায় এরকম যারা করে তারা সারা জীবন এবাদাত করে জান্নাতে দেওয়ার কথা কিন্তু মৃত্যুর আগে ওসিয়তের মধ্যে উল্টা পাল্টা করলো একজনকে বেশি দিলে একজনকে কম দেওয়ার লিখে গেল এই কারণে যাহার নাম নিশ্চিত করে মারা গেল তাহলে পরিবারের মধ্যে ইনসাফ কায়েম করতে হবে কোনো কোন পিতামাতা মাতা আছে অমুক ছেলেটাকে খুব পছন্দ করে তারা কাছে দিল দিয়ে মহব্বত করে যা দেওয়া তাকেই বেশি করে দেয়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 কিন্তু বাইরের হিসাব নিকে সব স্ত্রীদেরকে সমানভাবে বন্টন করে দেবে আয় সারাদি আল্লাহ তালা আনহাকে নবী করিম সাল্লাহ আলহি সাল্লাম অনেক বেশি মহব্বত করতেন ওনার যখন স্ত্রী ছিলেন একসঙ্গে অনেক কয়েকজন তিনি আল্লাহ কাছে বলতেন যে আল্লাহ অন্তরে মালিক তো আমি না তাদেরকে দিন বন্টন করে দেওয়া খাবার দাবার বৈষয়িক বিষয়গুলো সমানভাগে ভাগ করে দেওয়ার যেটা আমার মালিকানায় আছে আমি সেটা চেষ্টা করি কিন্তু যেটা আমার মালিকানায় নাই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 অন্তরের এই মহাব্বত বেশি হয়ে গেলে তাতে গুণা হবে না কিন্তু এই কারণে অতিরিক্ত কিছু দিতে গেলে গুণা হয়ে যাবে তো আমরা এই যে ইনসাফের আলোচনা শুনলাম ইনসাফের আলোচনার আরেকটু বাকি আছে আমরা পরের আরেকটি সেশনে সেটা শুনবো ইনশাল্লাহ এই মুহূর্তে আপনাদের কিছু প্রশ্ন নেওয়ার আমি সুযোগ দিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহাম সাতশো ছিয়াশি যে আমাদের গ্রাম্য পরিবেশে অনেক বাড়িতে অথবা যানবাহনের লেখা থাকে এবং কথা এর কোন দলিল নেই এবং এটা যেটা নিয়েছে ভারত দেশে বা আরবি গণনার মধ্যে আবজাদ আছে মানে আলিবা জিম দাল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 महिला पथनिरदेशना जानारण देख इन नारी कल सन्ध्यान सम्प्रचार रोटा बांगल टी बांगल्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 शांति इसलमर अवदान समाजे शांति प्रतिष्ठाएस पुन सम्प्रचार सकाल सार्ला दे